সসালামালকুম ও রহমতুল্লাহ নবী না মোহাম ও বাদ শ্রোতা মনী আপনাদের সামনে নিয়মিত ভাবে দর্শ রিয়েন থে কে آج کے بابل یقین اور توکل اللہ رب القینسنا شروع سے حد سلامت السلام خان خر جامین তিনি বলেন রসুরুল্লাহ কি ছিল তিনি যখন ঘর থেকে বের হতেন তখন এই দোয়াটি উনি পড়তেন কি দোয়া বিসমিল্লা দোয়াটির সংক্ষিপ্ত অর্থ হলেই আমি আল্লাহ রবুল আলমিনের নাম নিয়ে আমি বের হলাম এবং আল্লাহর উপরেই আমি ভরসা করছি আল্লাহ মায় আল্লাহ এমনি আয়ু দুবিকা আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে আন আজিল্লা গোমরাহ হওয়া থেকে আউ ওজাল্লা অথবা আমাকে গোমরাহ করা হোক বা অন্য কেউ আমাকে গমরাহ করুক এই গমরাহি থেকে আমি আশ্রয় চাচ্ছি আও আজিল্লাহ আও ওজাল্লা অথবা দিন থেকে আমি ফিরে যাই অথবা আমাকে দিন থেকে ফিরে দেওয়া হোক আউ আজলিমা আউ ওজলামা আমি নিজে জুলুম করি অথবা আমার উপর জুলুম করা হোক আউ আজহালাউ ইউজালা আলাই আমি মূর্খতা করি অথবা মূর্খতার শিকার হয়ে যাই এভাবে এই দোয়াটির অর্থ হলো এভাবে এই দোয়াটি উনি যখনই ঘর থেকে বের হতেন তো এই দোয়া পড়ে উনি বের হতেন তো এই দোয়ার একটি বড় অংশ সেটা হল তাবাকালু আলাল্লাহ আয়াল্লা আমি তোমার উপর ভরসা করেই আমি ঘর থেকে বের হলাম আর সামনে যেটি আছে সেটা এই রেওয়ায় সেটি যখন সে ঘর থেকে বের হবে তখন এই দোয়াটি কেহ যদি পড়ে সেই দোয়া কি বিল্লাহ ছোট্ট একটি দোয়া जेटा शिखते अनेक समय दरकार अल्प समय शिखे तो अल्लाह रसू बढ़ घर बेहतर बला अर्थात आल्ला पक्ष फेस्तरा तुम हेदायत प्राप्त हो गठिक तुम्हें सठीक पथे तुम रवाना हम तुम्हें পূর্ণ করলে তোমার উপর যে হক ছিল যেটা সেটা তুমি করে ফেলে দিয়েছা এবং তার থেকে শয়তান দূরে চলে যায় তো দোয়াটি অত্যন্ত ছোট দোয়া তো এটাই হল আল্লাপন আহ মানুদ হে ইমানদার তোমরা अधिक बस आल्ला स्मरण कर तो जिकिर अर्थाई मनि मान हु आल्ला दलबद्ध भाव एक जिकिर करते करते बेहूस पड़े जाए मूलत आल्ला जिकिर करते जिकिर कमने हवा दरकार से आल्लाब्बा का উচ্চ সুরে নয় নয় আস্তে আস্তে তো এগুলি যে দোয়া আছে কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঘুমানোর দোয়া আল্লাহ নবী কিভাবে ঘুমাবেন সেটাও শুনলেন मस्जिद प्रवेश करोआ वल्लासुलिखे दोखस्थ कर ग्यारंटी गसूल सलमे दिए घर थे बेरक्ति जखा पड़े तक अल्लाह तला के हेफत करबान क्षति करते এই আমাদের উচিত এই হাদিসগুলি গুলি শোনার পর এর উপর আমল করা এবং এই দোয়াগুলি শিখা এবং এটাকে মুখস্থ করে এটা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রব আল আমাদেরকে সেই তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা মন্ডলী এরপরে হাদিসটি ওয়ান আল্লাহ নাম তিনি বলেন আল্লাহ রসুল এর যুগে দুটো ভাই ছিল দুই ভাই তারা একসঙ্গে বসবাস করত ওয়াকানা ওয়াকিম দুই ভাইয়ের মধ্য থেকে একজন ভাই আল্লাহ হতেন আর দ্বিতীয় ভাই সে নিজেকে সবসময় কর্মে ব্যস্ত রাখত এবং সে রুজি ইনকাম করত এবং কাজকাম করতো ফাশাকাল মোহারিফু তো যে ব্যক্তি সবসময় নিজেকে কর্ম অবস্থায় রাখেন এবং সে কর্মে ব্যস্ত থাকেন কর্মরত ভাইটি আল্লাহ রসুলের কাছে শেখায়ত করলেন আসা নবী তার ওই ভাই সম্পর্কে যে হে আল্লাহ আমি শুধু মেহনত করি ব্যবস্থা করি কিন্তু কোন কিছু কাজ করে না তো এ বিষয়ে আল্লাহ রসুলকে যখন শেখায়ত করলেন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ কাতুর কবি হে সাহাবি হে ব্যক্তি শুনে রাখো হয়তোবা कारण्ला रिजिक दिखा तो एताई शरियत, एताई बिधान, पाक के बोलें नाई तुम घरे बस आल्लावेक दिए हाथ दिए दिए एक क्षेत्र में रिजिक तलाश करते परिश्रम करते मेहनत करते व्यवसा करते हाल सबकित कर आगे आस तुम गरीब एसकिन मिस, वसिल तुम्हारे रिजिक देा है तो अनेक समय मानुष्रम मेहनत कर से देखो मेहनत करेहन सबकि मन करो ना एमो हे जे भाई तुम दोषारोप कर रसुलरबार आसार कारण सब समय थारे तुम शेकायत करते र्जुन एल एम शिक्षार दिखे आल्ला तो, तो, तो ये ममिन और मुसलमान देकीदा विश्वास थका दरकार पथे थे आल्ला पाता रिजिकर भरकर दीबीए तला भरोसा कर ले रिजिकवश दीबें তো এখানে এ হাদিস থেকে ইকিন এবং তাওয়ুল আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা এবং ইকিনের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে আমরা আয়াত শুনেছি আল্লাহ তারা নিজেই বলেছেন ওয়া আলাল্লাহি ফাল্ তওয়াক্কাল মিনন আল্লাহ রব্বুল আলমিনের উপরেই একজন মমিনের ভরসা করা উচিত এবং আল্লাহ রব্বুল আলামিনের উপরেই তার তওয়াক্কুল করা উচিত এবং আমরা এটাও শুনেছি सुल्यक्ति जदिहरपूर्ण भरोसा करें जे रखम पशुपाखीद निर्दिष्ट को किजिक पा खाली पेटे सकाले बैर अतच से पेट भरे फिर आसे अल्लाह रसुलर प्रति एम भरोसा रखो अल्लाह तला के भाव रेजिक दीते आसु আল্লাহর রাবুল আলমিনের প্রতি আমরা পরিপূর্ণ ইকিন এবং বিশ্বাস স্থাপন করি এখন একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা রিয়াজুসলেহীন থেকে দর্শ শুনছিলাম আজকে ইতিপূর্বে আমরা বিরতির পূর্বে ইকিন এবং তাওয়ুলের বিষয়ে দরজ নিয়েছি এখন যে দরজটি শুরু হবে সেটা হল ফিল ইস্তেকামা স্থিরতা আল্লাহ রব্বুল আলমিনের উপর স্থিরতা ইমানের উপর অটল থাকার বিষয়ে আজকের এখনকার অধ্যায় তো এই অধ্যায় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে কিছু আয়াত উনি নিয়ে এসেছেন প্রথম আয়াত সুরাই হুদের একশত বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফাস্তাকিম কামাউমতা তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ফাস্তাকিম সেই নির্দেশের উপর তোমরা অটল থাক তোমাকে যেই কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজের উপর সেই নির্দেশের উপর তুমি অটল থাক ও কয়লা তালা আল্লাহ তালা আরো বলেছেন সুরায় ফসিলাতের 30 تكني 32 نمبر ayat الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنن وابشروا بالجنۃ التي كنتم تعدون نحن اولیاءكم في الحیاۃ الدنیا وفي الاخره সম্মানিত শ্রোতা মন্ডলী সুরায় ফুসিলতের তিরিশ নম্বর আট নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আল্লাহ নিশ্চয় ওই সমস্ত লোক যারা বলেছেন রব্বুনাল্লাহ আমাদের রাব এবং প্রতিপালক আল্লাহ এই কথা যারা বলেছেন এটা পর যদি এর উপর তারা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ র প্রতি ইমান নিয়ে আসার পর সে যদি এটাকে ধরে রাখতে পারে এবং এই ইমানের উপর যদি অটল থাকে মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে আসার পর বহু বালা মুসিবত তার উপর এসেছে কিন্তু সকল বালা মুসিবত আসার পরেও সে তার ইমানকে টিকে রেখেছে আল্লাহ স্থির আছে এভাবে যদি সে মৃত্যু পর্যন্ত তার অটল থাকে তারা আল্লাহা আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে তাদের কাছে ফেরেস্তা আছে আসার পর ফেরেস্তারা বলে আল্লাহ তাহা তুমি কোনো ভয় করো না ওয়ালা তাহাজ তোমরা কোনো চিন্তাও করো না ও আব শিরুবিল্না তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই ব্যক্তি যদি যদি সে অটল থাকে তাহলে এর লাভ এর ফায়দা হলেই যে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে তাকে বারবার আওয়াজ দিয়ে বলে যে তুমি যেহেতু মোমেন এবং ইমানের উপর যেহেতু তুমি অটল আছো দুনিযাতে জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হচ্ছে যেই জান্নাত সম্পর্কে তোমার প্রতিপালক তোমার সাথে ওয়াদা করেছে এরপরে ফেরেস তারা বলেন যে আমরা তোমার বন্ধু এবং সাথী এবং ফেরেস্তাকে আল্লাহ বহু রকম ক্ষমতা দিয়েছেন তাদেরকে তাদের বহু শক্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন তো ফেরেস্তা যদি কোনো মানুষের বন্ধু হয়ে যায় তাহলে সেই ব্যক্তির আর কি অসুবিধা আসে দুনিয়ায় ولكم فيها ما تشتهيه انفسكم ولكم فيها ما تدعون الله تعالى ওই যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার কিছু জান্নাতের নেয়ামত সম্পর্কে উনি বলেন যে এটাই শুধু নয় দুনিয়া তোমাদের বন্ধু থাকবো আখেরাতে তোমাদের বন্ধু থাকবো আর আখেরাতে তোমাদের জন্য ولكم فيها সেই জান্নাতে তোমাদের জন্য থাকবে ما تشتهيه انفسكم তোমাদের নাফস তোমাদের আত্মা যা চাইবে তাই তোমরা জান্নাতে পাবে ফিহা মা এবং সেখানে তুমি যা প্রার্থনা করবে যা চাইবে সেটাই আল্লাপ তোমাদেরকে দান করবে নুজুলাম তো মেহমানদারী হবে ওই প্রতিপালকের পক্ষ থেকে যিনি খোমাশিল এবং দয়ালু এবং রাহম আলা খোমা মাসিল দয়ালু আল্লাহ পক্ষ থেকে মমিনদের জন্য এটা মেহমানদারী হবে যে তাদেরকে জান্নাতে বলা হয়েছে সে জান্নাত মুসিব করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সেই জান্নাতের এই নিয়ামত দান করেন আল্লাহ তালা আমাদেরকে যেন ইমানের উপর টিকে থাকার তৌফিক দান করেন তেরো নম্বর এবং ১৪ নম্বর আয়াত আল্লাহ ইন্দল কালু নিশ্চয় যারা বলেছে রব্লাহ আমাদের রব্হ কামু এরপরে তার উপর তারা অটল থেকেছে ফলাহ তাদের কোনো চিন্তা নেই তারা কোনো দুঃখ করবে না তারা কোনো আফসোসও করবে না তারা চিন্তিত হবেন না তারাই হবে জান্নাতবাসীনা চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকবেন এটা প্রতিদান হবে তাদের আমলের তো দুনিয়ায় যদি মানুষ আমল করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে এবং আল্লাহর প্রতি যখন ইমান নিয়ে আসবে তখন আল্লাহ বলছেন তারা শুধু মুখে বলেছে আমরা ইমান নিয়ে আসি ওহম্ ইফতানুন তাদেরকে কি পরীক্ষা করা হবে না অর্থাৎ আল্লাহর বিধান হলো এই যে আল্লাহ তালা ইমানদারকে পরীক্ষা করেন পরীক্ষা করে তারা কিনা আল্লা আলমিনের পরীক্ষার সবচেয়ে বেশি সম্মুখীন হয় তারা আল্লাহ রসুল নবী এবং রসুল গুন তারপরে তারা হয় যারা নেকা দিনদার বান্দা এবং তারপরে তার পরের যারা দিনদার তারপরে তারপরে যারা দিনদার তো যার ইমান যত বেশি তার উপর পরীক্ষাটি অত বেশি তো এই পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষা আসার পর যদি আমরা সে তারপরেও যদি আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস নিয়ে টিকে থাকতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আর সেই জান্নাতটি কেমন হবে সেই জান্নাতটি এমন হবে আল্লাহার আমি জান্নাতে জান্নাতিদের জন্য এমন নিয়ম তৈর করে রেখেছি মালা আইন রে নিয়ামত কুলি চোখেও দেখে নাই ওলা উদুন এবং কোন কানেও শোনে নাই অলা খতরা আলা কালবি বাসার এবং কারো অন্তরে তা কল্পনাও হতে পারে না কোনো চোখেও দেখে নাই কোনো কানেও শোনে নাই কোনো অন্তরে এ বিষয়ে কোনো কল্পনাও করতে পারে না যে আমি কত সুন্দর এবং কত বড় নামত আমি জাননাতে তৈরি করে রেখেছি তো হে মুসলিম ভাই আমরা সকলেই দিনের প্রতি ইমান নিয়ে আসবো দিনকে মানব এবং দিনের প্রতি অটল থাকার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এই বিষয়ে উনি যে হাদিস এসেছেন প্রথম হাদিস হাদিসম আবু আমর কি বলা হয়েছে তিনি বলেন যে আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ হে আল্লাহ রসুল ইসলামের ভিতরে এমন একটি কথা বলুন লা আনহু আহাদান যে বিষয়ে আপনি ছাড়া অন্য কারো কাছে যেন কোন প্রশ্ন আর অবকাশ না থাকে অর্থাৎ উনি যে কথাটি বলতে চাচ্ছেন সেটা হলেই যে আমাকে এমন একটি জামে এবং মানে এমন একটি স্বয়ং কালেমা বা বাক্য বা আমল সম্পর্কে আমাকে বলুন যে এই একটি আমলই যেন আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এই নাজাতের ক্ষেত্রে যদি আমি অন্য কারো কাছে আর কিছুই জিজ্ঞাসা না করি এই একটি আমলই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এরকম কিছু আমাকে একটা ফর্মুলা দেন তো সে বিষয়ে আল্লাহ রসুল বললেন কুল তুম আমি তুমি বলো আমি আল্লাহর প্রতি আর একটি কাজ আমরা আগে আল্লাহ রসুলামের অন্যান্য হাদিস আমরা শুনতে পাবো আল্লাহ রসুলাম বলেছেন যে মোমেনদের অবস্থা এমন হবে যে ইউস রাজুল রাজুলান ওয়ায়ুম সি কাফির যে কখন এমন হবে যে কোন মুসলমান সকালে মুসলমান থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় মুসলমান থাকবে পরদিন সকালে আবার কাফের হয়ে যাবে তো এই কাফের হবে কেন তাদের উপর পরীক্ষা আসবে ফেতনা আসবে বড় বড় ফেতনা আসবে সেই ফেতনার সময় একজন মমিনকে তার মানের উপর টিকে থাকা এটা বড় একটি নেয়ামত বড় একটি নেয়ামত এরপরে যেটি হাদিস আন আবি হাদিসুল্লাহাম সংিপ্ত আলোচনা এখানে শেষ করবো আল্লাহ রসুল বলেছেন তুমি ভারসম্যতা তোমরা রক্ষা করো মধ্যপন্থা অবলম্বন করো আর জেনে রাখো কাউকে তার আমল কোনদিন তাকে নাজার দিতে পারবে না घर नीन नजाद पदिज थे जिन बुजे आएलोम आल्लाते কিন্তু এই আমল আমাকে নাজাত দিবে এই আমলের মাধ্যমেই যে আমি জান্নাত পাবো এমনও হতে পারে যে আমল শত করার পরেও আল্লাহ পাক্সে আমল গ্রহণ করবেন কি করতে হবে যে আল্লাহ যদি আমার উপর দয়া করে রহমত করে তাহলে আমি বাঁচতে পারবো তো আমলের সাথে আল্লাহর দয়া এবং আ আল্লাহর রহমতের আশাও রাখতে হবে আমল করে গর্ব করা যাবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার দিনের প্রতি আমল করা এবং ইসলামের উপর অটল থাকা যেন তৌফিক দান করেন ও আখির উদ্দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিলমিন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি